بعد. যা বলে শেষ করবো আকিদার পর্বটাকে সেটা হচ্ছে ইসলাম ভঙ্গি বিষয়কে নিয়ে ইসলাম ভঙ্গকারী বিষয় মানে যে এমন কিছু কর্মকাণ্ড যে কর্মকাণ্ড করলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে উহরের দিকে চলে যায় হম যে কর্মকাণ্ডগুলো ইসলাম থেকে মানুষকে নিয়ে যায় সেগুলোর অনেক বেশি এবং এই ব্যাপারে কি ওলামাহ কিতাবের মধ্যে আলোচনা করেছেন প্রত্যেক কিতাবে বাবুর বলে একটা অধ্যায় পাবেন সেখানের মধ্যে মোর্তার ব্যাপারগুলো প্রত্যেক আপনার লেখক উল্লেখ করেছেন হ্যাঁ এবং সেই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আমরা চাচ্ছি পাঁচটা সূত্রের অধীনে নিয়ে আসতে যে পাঁচটা ভাগে ভাগ করে সেগুলো কে ধীন করে দিতে সেই হিসেবে আমরা প্রথম হ্যাঁ এই আপনার ইসলাম ভঙ্গকারী বিষয় সেটা নিয়ে আলোচনা করছি সেটা প্রথম ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে হ্যাঁ বিশ্বাসগত ব্যাপার এবং আন্তরিক হ্যাঁ কর্ম সেটা সেটার অনেকগুলো সৃষ্টান্ত আমরা উপস্থাপন করছি এগুলো বিশ্বাসের সাথে বা অন্তরের সাথে সম্পর্ক এক নম্বর হচ্ছে যে আল্লাহকে অস্বীকার করা উলুহিয়তকে অস্বীকার করা দ্বিতীয় নম্বর হচ্ছে পুনরুত্থানকে অস্বীকার করা তৃতীয় নম্বর হচ্ছে হ্যাঁ মদ এবং বেবিচার এই জাতীয় হারাম যেটা সুস্পষ্ট সেই জাতীয় গুলাকে চতুর্থ নম্বর হচ্ছে जै व्यक्ति नबुअत दावी कर मोहम्मद से नबी होते, होते भरोसा मत भलोबासा अथवा अल्लाहर भलोबा चाहते बसबाशा सात नम्बर हे गायरुल्ला लुकायित भय गुल्लाह के देखें ना क्योंकि जमन मजार पंथी मजार ब থেকে ভয় পায় এই জাতীয় ব্যাপার আট নম্বর হচ্ছে এক কথার বিশ্বাস করা যে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ছাড়া অন্য যে কেউ আদর্শ এসেছে সেটা রসুলের বিচার ফসলার চাইতে সুন্দর যেমন অনেকে আপনার তাগুতের বিধানকে শরীয়তের বিধান উপর প্রাধান্য দিয়ে থাকে সুন্দর বলে থাকে সেটাও একটা ইমান বিনষ্টকারী নয় নম্বর যেটা সেটা হচ্ছে এবং এরকম মূর্তি পূজক তাদেরকে কাফের মনে না করা হম অথবা তাদের সেই মন্ত্রতন্ত্রকে সঠিক মনে করা হম দশ নম্বর হচ্ছে নিয়ে এসেছেন সেগুলোর কোনটার সাথে বিদ্বেষ পোষণ করা এগারো নম্বর যে এই কথা বিশ্বাস করা যে কিছু কিছু মানুষ এমন পর্যায়ে রয়েছে যে মুহম্মদালামের শরিয়ত তাকে মানতে হয় না যেরকম ভাবে খাজির আলী ইসালাতাম মুসা আলী সালাতাম শরীয়ত মানেনি এরকম উদ্ভট কথা বলে যারা মনে করে কিছু মানুষের সুযোগ আছে এগুলো সব বিশ্বাস না একমাত্র ইসলামকে মানতে হবে আল্লাহ বলে নিবে তার পক্ষ থেকে তা সম্পর্কীয় ইসলাম বেনুষ্কারী বিষয়ে বলেছি ধারাবাহিক ভাবে আরো চারটি বাকি আর চারটা বলে আমরা এই আকিদার পর্বকে শেষ করবো হ্যাঁ ওসল আহমি আজমাইন